সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত হে নবী মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে কেন তারা ইমান আনছে না সে দুঃখে অথচ আমি চাইলে এদের উপর আসমান থেকে এমন একটি নিদর্শন নাজিল করতে পারি যা দেখে তাদের গর্দান তার দিকে ঝুঁকে পড়বে যখনই দয়াময় আল্লাহ তালার কাছ থেকে এদের কাছে কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এরা যেহেতু আল্লাহর আজাব অস্বীকার করেছে তাই অচেরেই তাদের কাছে সে আজাবের প্রত্যক্ষ বিবরণ এসে হাজির হবে জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত এরা কি জমিনের দিকে নজর করে দেখে না আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই নিশ্চয়ই এর মাঝে আমার সৃষ্টি কৌশলের নিদর্শন ছড়িয়ে আছে কিন্তু তাদের অধিকাংশ মানুষ তা বিশ্বাসই করে না তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু হে নাবি তুমি তাদের সে সময়কার কাহিনী শোনাও যখন তোমার মালিক মুসাকে ডাকলেন ইসলামের দাওয়াত নিয়ে যেন জালেম জাতির কাছে যায় যায় যেন ফেরাওনে জাতির লোকদের কাছে তারা কি আমার ক্রোধকে ভয় করে না সে বলল হে আমার মালিক আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে তাছাড়া আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে আমার জিও বা ভালো করে কথা বলতে পারে না এমত অবস্থায় আমার সাহায্যের জন্য তুমি হারুনের কাছে অন্য পাঠাও তাছাড়া আমার ওপর তাদের আগে থেকেই একটা অপরাধের অভিযোগ আছে তাই আমি ভয় করছি এখন তারা সে অভিযোগে আমাকে মেরেই ফেলবে আল্লাহ তালা বললেন না তা কখনো হবে না আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও আমি তো তোমাদের সাথেই আছি আমি সবকিছু শুনতে পাই তোমরা দুজন যাও ফেরাউনের কাছে অতপর তোমরা তাকে বলো আমরা সৃষ্টিকূরের মালিক আল্লাহ তালার প্রেরিত রসুল তুমি বনী ইসরাইলদের আমাদের সাথে যেতে দাও ফেরাউন এসব শুনে বলল হে মূসা আমি কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি তুমি কি জীবনে বেশ কয়েকটি বছর আমাদের মধ্যে অতিবাহিত করনি তখন তোমরা যা কিছু করার ছিল তা তুমি ঠিক মতোই করেছ তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ হ্যাঁ আমি তখন সে কাজটি একান্ত নাজানা অবস্থায় করে ফেলেছি অতঃপর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম তখন আমি তোমাদের এখান থেকে পালিয়ে গেলাম তারপর আমার মালিক আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে রসুলদের দলে সামিল করলেন আর তুমি তোমার রাজ পরিবারের সে অনুগ্রহ যার বোঝা তুমি আজ আমার ওপর রাখার প্রয়াস পেলে তার মূল কারণ এটাই ছিল যে তুমি বনি ইসরায়েলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে ফেরাউন বলল সৃষ্টিক আসমান সমূহ এবং এ উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তার সব কিছুর মালিক কত ভালো হতো যদি তোমরা বিশ্বাস করতে ফেরাউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল তোমরা কি শুনছ মোসাকি বলছে সে বলল তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্ব পুরুষদেরও মালিক ফেরাউন তার দলবলকে বলল তোমাদের কাছে পাঠানো তোমাদের রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল সে বলল তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের মালিক আরো মালিক এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুরও কত ভালো হতো যদি তোমরা অনুধাবন করতে সে বলল হে মুসা যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব সে বলল আমি যদি তোমার সামনে নবোতে সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ হাজির করি তবুও কি তুমি এমনটি করবে সে বলল যাও নিয়ে এসো সে দলিল প্রমাণ যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও অতঃপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল তৎক্ষণাৎ তা একটি অজগর হয়ে গেল দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বগল থেকে তার হাত বের করল সাথে সাথেই তার দর্শকদের সামনে চমকাতে লাগল ফেরাউন তার আশেপাশে উপবিষ্ট দরবারের বড় আমলাদের বলল সে তো দেখছি সে তার দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের আমাকে তারা বলল আমাদের ভাইকে কয়েকদিনের অবকাশ দাও এবং এ সুযোগে তুমি শহরে বন্দরে জাদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও তাদের বলে দাও তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে অতপর একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে দেশের সব জাদুকরদের একত্রিত করা হলো। সাধারণ মানুষদের জন্য শাহী ফরমান জারি করে বলা হল তারাও যেন সেখানে একত্রিত হয় এ আশা নিয়ে আজ সবাই আসবে যে যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মুসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারব তারা ফেরাউনের সামনে এসে বলল আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য পর্যাপ্ত পুরস্কার থাকবে তো সে বলল হ তা তো অবশ্যই তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠ জন মোকাবেলা শুরু হয়ে গেলে মুসা তাদের বলল হ্যাঁ তোমরাই আগে নিক্ষেপ করো যা কিছু তোমাদের কাছে নিক্ষেপ করার আছে অতঃপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল এবং তারা বলল ফেরাউনের ইজ্জতের কসম আজ অবশ্যই আমরা বিজয়ী হব তারপর মুসা তার হাতের লাঠি জমিনে নিক্ষেপ করল সহসা তা এক বিশাল অজগর হয়ে তাদের জাদুর অলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল অতঃপর ঘটনার আকস্মিকতা জাদুকরদের সস্তা করে দিল তারা বলল আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ইমান আনলাম ইমান আনলাম মূষা ও হারনের মালিকের উপর এতে ক্রধান্বিত হয়ে সে ফেরাউন বলল এ কি আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের উপর ইমান এনে ফেললে আমি বুঝতে পাচ্ছি। আসলে হচ্ছে তোমাদের সবচেয়ে বড় গুরু এই তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে তোমরা তোমাদের তোমাদের অবস্থা জানতে পারবে। আমি হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব অতপর আমি তোমাদের সবাইকে এক একে শুলে চড়াবো তা বলল এতে আমাদের কোনো ক্ষতি নেই তুমি যাই করো আমরা তো একদিন আমাদের মালিকের কাছেই ফিরে যাব। আমরা আশা করব সেদিন আমাদের মালিক আমাদের জাদু সংক্রান্ত এসব গোনাখাতা মাফ করে দেবেন কেননা আমরাই এ দলের মাঝে সবার আগে ইমান এনেছি অতঃপর আমি মুসার কাছে ওহি পাঠিয়ে বললাম রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এ জনপথ থেকে বেরিয়ে যাও সাবধান থেকে ফেরাউনের পক্ষ থেকে তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে ইতিমধ্যে ফেরাউন শূন্য জড়ো করার জন্য শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল সে বলল এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল মাত্র এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে অথচ এদের মোকাবেলায় আমরা হচ্ছে একটি সম্মিলিত সেনাবাহিনী আমি ধীরে ধীরে এবার তাদের উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে আনলাম বের করে আনলাম তাদের সঞ্চিত ধন ও সুরম্য প্রাসাদ সমূহ থেকে এভাবেই ঘটনাটা সংঘটিত হল আমি বনি ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা জিনিসপত্রের মালিক বানিয়ে দিলাম তারা সূর্যোদয়ের প্রাককালেই তাদের পশ্চাৎ করল এক পর্যায়ে যখন একদল আর একদলকে দেখে ফেলল তখন মুসার সাথীরা বলে উঠল আমরা বুঝি এখনই ধরা পড়ে যাব সে বলল না কিছুতেই নয় আমার সাথে অবশ্যই আমার মালিক রয়েছেন তিনি আমাকে এই সংকট থেকে বেরিয়ে যাবার একটা পথ অবশ্যই পাতলে দেবেন অতপর আমি এই বলে মুসার কাছে ওহি পাঠালাম তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো মুসা তার লাঠি সমুদ্রে ফেলার পর তা ফেটে দু ভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ এত বড় ছিল যেমন উঁচু উঁচু একটা পাহাড় এবার আমি অপর দলটিকে এই জায়গার কাছে নিয়েলাম। ঘটনার সমাপ্তি এভাবে হলো। আমি মুসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম অতপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম অবশ্যই এ ঘটনার মাঝে শিক্ষা নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো আল্লা তালার উপর না। তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু হেন তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো। যখন সে তার পিতা ও তার জাতির লোকদের এ জিজ্ঞেস করেছিল তোমরা সবাই কার ইবাদাত কর তারা বলল হাঁ আমরা মূর্তির ইবাদাত করি নিষ্ঠার সাথেই আমরা তাদের ইবাদতে মগ্ন থাকি সে বলল বলতো তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কোন কথা শুনতে পায় অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে? তারা বলল, না, না। তা পারে তবে আমরা আমাদের বাপদাতাদের এরূপে এদের এবাদত করতে দেখেছি সে বলল তোমরা কি কখনো তাদের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখেছ যাতে তোমরা এ বাদত করো তোমরা নিজেরা যেমনি করছ তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে এভাবে যাদের এবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুঃশন তবে সৃষ্টিকূলের মালিক ছাড়া তিনি আমার বন্ধু তিনি আমাকে পয়দা করেছেন অতঃপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন তিনি আমাকে আহার্য দেন তিনি আমার পানীয় সর্বরাহ করেন আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে রোগমুক্ত করেন তিনি আমার মৃত্যু ঘটাবেন তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন শেষ বিচারের দিন তাঁর কাছ থেকে আমি এ আশা করব তিনি আমার গুণাসমূহ মাফ করে দেবেন পর ইব্রাহিম দোয়া করল হে আমার মালিক তুমি আমাকে জ্ঞান দান কর এবং আমাকে তোমার নেককার মানুষদের সাথে মিলিয়ে দেখো। এবং আগামী প্রজন্মের কাছে তুমি আমার স্মরণ অব্যাহত রেখো আমাকে তুমি তোমার দেয়া ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে সামিল করে নিও আমার পিতাকে হেদায়তে তৌফিক দিয়ে তুমি মাফ করে দাও কেননা সে গুমরাহিদের একজন আমাকে তুমি সেদিন অপমানিত করোনা যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেয়া হবে সেদিন তো কারো ধন সম্পদ কাজে লাগবে না না সন্তান কাজে আসবে। অবশ্য যে কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা সেদিন জান্নাবকে পরহেজগার লোকদের একান্ত কাছে নিয়ে আসা হবে এবং জাহান্নামকে গুণাহারদের জন্য উন্মোচিত করে দেয়া হবে তখন তাদের বলা হবে বলো এখন কোথায় তারা दुनिया जीवन जब तुमरा इबाद करते जब तुमरा आल्ला बद दिए इबादत डाकते आज तुम्हारे को रकम सहा ना तीजे आल्ला आजबाते मबुद बना तुमरा मानूष जरा तबादत करत सबाई के अधमुखी निक्षेप कर निक्षेपल समुदाय बाहिनी সেখানে গিয়ে তারা নিজেরা এক মহা বিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ মাবুদদের বলবে আল্লাহ আল্লাহতালার কসম আমরা দুনিয়াতে সুস্পষ্ট গুমরাহীদের নিমজ্জিত ছিলাম বিশেষ করে যখন আমরা সৃষ্টিকূলের মালিক আল্লাহ তালার সাথে তোমাদেরও তার সমকক্ষ মনে করতাম আসলে এসব বড় বড় গুণার ব্যক্তিরাই আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে হায় আজ আমাদের পক্ষে কথা বলার কেউই রইল না না আছে এমন কোন সুরিদ বন্ধু যে আল্লাহ আল্লাহতালার কাছে সুপারিশ পেশ করতে পারে কত ভালো হতো যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো। তাহলে অবশ্যই আমরা ইমানদার হয়ে যেতাম নিঃসন্দেহে এ ঘটনার মাঝেও শিক্ষার বহু নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশ লোক তো ইমানই আনে না নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী ও পরম দয়ালু উহের জাতির লোকেরাও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করেছিল যখন তাদেরই ভাই নুহ এসে তাদের বলল হে আমার জাতি তোমরা কি আল্লাহ করো না নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত তোমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এ দাওয়াত পৌঁছানোর জন্য তোমাদের কাছে কোন পারিশ্রমিক দাবি করি না আমার যা পারিশ্রমিক তা তো রব্বুল আল আমিনের কাছেই মজুদ রয়েছে সুতরাং তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কিভাবে তোমার উপর ইমান আনব যখন আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল ওরা কে কি কাজ করে তা আমার জানার বিষয় নয় তাদের কাজের হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব নয় এটা তো সম্পূর্ণ আমার মালিকের ব্যাপার কত ভালো হতো এই কথাটা যদি তোমরাও বুঝতে পারতে এটা আমার কাজ নয় যে যারা ইমান আনবে নিম্নমানের মানুষ হওয়ার কারণে আমি তাদের আমার কাছ থেকে তাড়িয়ে দেব আমি তো একজন সতর্ককারী ছাড়ার কিছুই নই তারা বলল হে নু যদি তুমি এ কাজ থেকে ফিরে না আসো। তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে সে বলল হে আমার মালিক তুমি দেখতে পাচ্ছ কিভাবে আমার জাতি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও তুমি আমাকে এবং আমার সাথে যেসব ইমানদার মানুষরা আছে তাদের সবাইকে এদের ফিতনা থেকে উদ্ধার করো আমি তারে দোয়া কবুল করলাম তাকে এবং তার সঙ্গী সাথেই যারা ভরা নৌকায় তার সাথে আরোহী ছিল তাদের মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিলাম অতপর অবশিষ্ট লোকদের আমি ডুবিয়ে দিলাম এ ঘটনার মাঝেও একটি শিক্ষণীয় নিদর্শন আছে কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোকে তো ইমানই আনে না অবশ্যই তোমার মালিক তিনি তো মহাপরাক্রমশালী এবং পরম দয়ালু আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদেরই একজন শুভাকাঙ্ক্ষী ভাই এসে তাদের বলল হে আমার জাতির লোকেরা এ কি হল তোমাদের তোমরা কি আল্লাহতালাকে ভয় করবে না আমি হচ্ছে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো এ কাজের জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো রব্বুল আলমিন আল্লাহতালার কাছে মজুদ রয়েছে তোমরা প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ যা তোমরা একান্ত অপচয় হিসেবেই করছো এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ যা দেখে মনে হয় তোমরা বুঝি এ পৃথিবীতে চির দিন থাকবে অপরদিকে তোমরা যখন কার ওপর আঘাত হানো সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তোমরা ভয় করো তাকে যিনি তোমাদের এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করে জানো তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার সন্তান দিয়ে তোমাদের সাহায্য করেছেন সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ধারা দিয়ে সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি তারা বলল হে নবী তুমি আমাদের কোনো উপদেশ দাও কিংবা না দাও উভয়টাই আমাদের জন্য সমান তোমার এসব কথা আগের লোকদের নিয়মনীতি ছাড়া আর কিছু নয় আসলে আমরা কখনো আজাব প্রাপ্ত হব না অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম মূলত এ ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন তা সত্ত্বেও এদের অধিকাংশ মানুষ ইমান আনে না নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী পরম দয়ালু ভাবে সামুদ জাতীয় তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদেরই এক ভাই সালেহ তাদের বলেছিল তোমাদের এ কী হল তোমরা কি আল্লাহ করবে না আমি তোমাদের একজন বিশ্বস্ত তোমরা ভয় করো এবং আমার আমি তো তোমাদের কাছে এ কাজের জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছি না যে এ ভয়ে তোমরা আমাকে অমান্য করবে আমার যা কিছু পারিশ্রমিক তা তো সৃষ্টিকূলের মালিক আল্লাহর কাছে মজুদ রয়েছে তোমরা কি ধরেই নিয়েছ এ দুনিয়ার মাঝে যা কিছু ভোগের উপকরণ রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্য তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে নিরাপদ থাকবে তোমরা এ উদ্যানমালা ও এ ঝর্ণাধারার মধ্যে শস্যক্ষেত্র এ নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যেও কি তোমরা সত্যি নিরাপদ থাকতে পারবে তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে রংচ করে বাড়ি বানাও তাতে কি তোমরা চিরদিন থাকতে পারবে ওর কোনটাতেই যখন তোমরা নিরাপদ নও তখন তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো সেসব সীমা লঙ্ঘনকারী মানুষদের কথা শুনো না যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না এসব শুনে তারা বলল হে সালে আসলেই তুমি হচ্ছে একজন জাদুগ্রস্ত ব্যক্তি তুমি তো আমাদেরই মতো একজন মানুষ যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে ভিন্ন কোন প্রমাণ নিয়ে এসো সে বলল এ উষ্ট্রি হচ্ছে আমার নবতের প্রমাণ এর জন্য কুয়ার পানি পান করার একটি নির্দিষ্ট পালা আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার কখনো একে রকম দুঃখ ক্লেশ না। নতুবা বড় কঠিন দিনের আজাব তোমাদের পাকড়াও করবে অতপর পায়ের নলি কেটে তারা সেটিকে হত্যা করল তখন কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হল অতপর আল্লাহতালা শাস্তি এসে তাদের গ্রাস করল এ ঘটনার মাঝে রয়েছে আল্লাহ তালার বিশেষ নিদর্শন কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো ইমানই আনে না নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী পরম দয়ালু একইভাবে লুতের জাতীয় আল্লাহর রসুলদের অস্বীকার করেছে যখন তাদের ভাই লুত এসে তাদের বলল এ কি হল তোমাদের তোমরা কি আল্লাহর আজাবকে ভয় করবে না নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো এই কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না আমার বিনিময় তো দুনিয়া জাহানের মালিক আল্লাহ দরবারেই মজুদ রয়েছে এ কি হল তোমাদের জৈবিক প্রয়োজন পূরণের জন্য তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছেই যাও অথচ তোমাদের মালিক তোমাদের এ প্রয়োজনের জন্য তোমাদের স্ত্রীদের পয়দা করে রেখেছেন তাদের তোমরা পরিহার করে এ নোংরা কাজে দীপ্ত থাকো लंघन जी हे लुथर बहिष्कृत देखो तुम्हारे नोरा क्ष अत्य घ लूथ आल्ला मा दी तुझ् कर घृणित का আমি লুত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম তার পরিবারের এক পাপি বৃদ্ধাকে বাদ দিয়ে সে উদ্ধারের সময় পেছনেই থেকে গেল এবং আজাবে নিমজ্জিত হয়ে গেল অতঃপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম তাদের উপর আমি আজাবের বৃষ্টি বর্ষণ করলাম যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য কত নিকৃষ্ট ছিল সেই আজাবের বৃষ্টি এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই না অস্বীকার করেছিল যখন শোয়েব তাদের বলেছিল হে আমার জাতি তোমরা কি আল্লাহ আল্লাহতালাকে ভয় করবে না নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল সুতরাং তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি যে তোমাদের ডাকছি এজন্য আসলে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না কারণ আমার পারিশ্রমিক যা তা তো সৃষ্টিকরের মালিক আল্লাহ কাছেই তালার রয়েছে। হে মানুষ মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হও না ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে মানুষদের পাওনা কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফেতনা ফাসাদ সৃষ্টি করো ভয় করবে তাঁকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন ব্যক্তিদের হ্যাঁ যদি নবী হওয়ার দাবিতে সত্যবাদী হও তাহলে যাও আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপর ফেলে দাও সে বলল যা কিছু উদ্ভর দাবি তোমরা করছ আমার মালিকটা ভালো করে জানেন অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আজাব তাদের পাকড়াও করল এ ছিল সত্যি এক কঠিন আজাব এ ঘটনার মাঝেও শিক্ষার নিদর্শন আছে কিন্তু মানুষদের অনেকেই এর উপর না। নিঃসন্দেহে তোমার মালিক মহা পরাক্রমশালী ও পরম দয়ালুবি অবশ্যই এ কোরআনটা রব্বুল্লা আলমিনে নাজিল করা একটি গ্রন্থ একজন বিশ্বস্ত ফেরেস্তা আমারই আদেশে এটা নাজিল করেছে নাজিল করেছে তোমারই মনের উপর যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট দলিল নয় যে বনি ইসরায়েলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে যদি আমি এ কোরআনকে আরবির বদলে অন্য কোন অনারবের ওপর তার ভাষায় নাজিল করতাম তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে এটা কেতাব পাঠ করত অতঃপর ভাষাগত অজুহাত তুলে এর ওপর তারা মোটেই ইমান আনত না এভাবেই আমি এ বিষয়টি নফরমান অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি তারা কখনো এর উপর ইমান আনবে না যতক্ষণ না তারা কোনো কঠিন আজাব নিজেদের চোখে দেখতে পাবে আর সে আজাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিক ভাবেই তারা কিছুই টের পাবে না তখন তারা বলবে আমাদের কি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হবে না কিছু সে লোকগুলোই একসময় আজাব ত্বরান্বিত করতে চেয়েছিল তুমি এ বিষয়টা চিন্তা করে দেখেছ কি যদি আমি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগ বিলাস ভোগ করতেও দেই তারপর যে আজাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা যদি সত্যিই তাদের কাছে এসে পড়ে তাহলে এই যে বৈষয়িক বিলাস তারা ভোগ করছিল তা সব কি কোন কাজে লাগবে। আমি কাফেরদের কোনো জনপদকেই ধ্বংস করে নিই যার জন্য পূর্বেই কোনো সতর্ককারী নবী পাঠানো হয়নি হচ্ছে সুস্পষ্ট উপদেশ আর আমি তো জালেম নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব করেনি। তোরা এ কাজের যোগ্যও নয়, না তারা তেমন কোন ক্ষমতা রাখে তাদের তো ওহ সোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে অতএব তুমি কখনো আল্লা তালার সাথে অন্য কোন মাহবুদকে ডেকে না রুতুবা তুমিও শাস্তিযোগ্য হয়ে পড়বে হে নাবি তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহতালার আজাব থেকে ভয় দেখাও যে ব্যক্তি ইমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার প্রতি স্নেহের আচরণ করো আবার যদি কেউ তোমার সাথে নাফরমানি করে তাহলে তুমি তাকে বলে দাও তোমরা আল্লাহ আল্লাহতালার সাথে যে আচরণ করছ তার পরি আমি কিন্তু মোটেই দায়ী নই তাদের অবাধ্য আচরণে তুমি মনুক্ষুণ্ণ হও না তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী ও দয়ালু আল্লাহ তালার উপরই ভরসা করো যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও এবং সজ্জাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি দেখেন অবশ্যই তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন হে নবী আমি কি তোমাকে বলে দেব শয়তান কার ওপর সাওয়ার হয় শয়তান তো সাওয়ার হয় প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষদের উপর ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী আমার নবী কবি নয় কবিরা তো অধিকাংশই পথভ্রষ্ট হয় কবিদের অনুসরণ করে আরো কতিপয় গোমরা ব্যক্তি তুমি কি দেখতে পাও না ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে এরা এমন কথা অন্যদের বলে যা তারা নিজেরা করে না তবে যারা আল্লাহর ইমান আনে ও সেই অনুযায়ী নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে তাদের কথা আলাদা তাদের উপর জুলুম করার পরেই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের একদিন কোথায় ফিরে যেতে হবে